الحمد لله الحمد لله نحن به ونستعلمه ونستغفضه وضعه من ديني ونتوكل عليه ونأعوذ بالله من خرور وجل الاشتلاح حريفا في عمالنا من يهدي الناه فلا ومن يظلم فلا آذية له. فنسب ولا إله إلا الله واحده لك إنسلاك فنسب ولا سيدنا ومولانا محمدنا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى أبيه وأصحابه ودارك والسرية أما بعد فأعوذ بالله الكلف الوحيم بسم الله الرحمن الرحيم ربنا وآتنا ما وعدتنا على مسلم فلا يوم القيامة في مكانا قال رسول الله صلى الله عليه وسلم آية المنافق سلام وإن قوضى وقلت واجعل أنه غفل إذا حسك جذابه وإذا وعد أخلف وإذا أتمنى قال রথ জুমাতে বলা হয়েছিল আমাদের আমাও যখন শহীদ হবে তো আল্লাহর পপ থেকে শান্তি না হবে শান্তি শৃঙ্খলা প্রসারপাত আমদানজি এগুলো নাজ আর আমাদের আমল যখন হয়ে যাবে আমল নষ্ট হওয়া মানে সাথে সম্পর্ক নষ্ট হওয়া যিনি শান্তি না যে তাকে যখন আল্লাহ নারাজ করলাম আল্লাহ উপাদ আল্লা পক্ষ থেকে আজ না দিল না দিলেন এবং এত জন্য আপনি এক কথা দরকার হাতিত ব্যাখ্যা দেওয়া হয়েছে কি ধরনের আজাদ বদল না দেবেলা বৃষ্টি হবে বিভিন্ন এলাকার বসে যাবে অনেক দেশের অস্তিত্বও থাকবে মাটি নিজে ঘন ঘ ভূমিকম্প থাকে হওয়া চলতে থাকে মানুষের পুরন পর্যায়ে যাওয়া অনেক মানুষ ইচ্ছে জানুয়ার মধ্যে এইভাবে যে করা হয়েছে এমন এমন রোগ আসবে যেসব রোগ তারপরে তাপসদের কালা তালা মুসলমানদের করেছে বিজয়ী করেছি মুসলমানদের মধ্যে হানাহানি শুরু হয়ে এক ভাই আর এক ভাইকে বরদাস্ত করে যেখানে বলা প্রান্তের মুসলমান রং বর্ণ ভাষা কোনো নেই এই পণ্ডে এই দুলের কারণে সে তাকে এই পর্যন্ত উপকার করবে বিপর্যয় সাহায্য করবে হ্যাঁ টেনে যে যে জানে না সে মনে তার আপন ভাই লাগে নিজের ভাইয়ের মতো মনে করছেন না একই মায়ের দুই সন্তান একজন আরো জনের চেহারা নিচ্ছে রাজ্য এই আলোচনা নেওয়ার একটা কারণ এই যে আপসে লড়াই না করা এটা এই অপরাধের শাস্তি হল চাটা চড়া করছে আল্লাহ চড়া করছে হয়ে করতে দিয়ে করতে হবে নিশ্চিত সময় স্বাভাবিক রাম নিজে পানিলে খাওয়ান কিন্তু সাহায্য পরবর্তীকালে গ্রেফতারি করবানো হয়েছে ইব্রাহিম নাকি নাম ওই পুলিশ আমি হাজটা যে সেই প্রস্তাব করে নাকি বললি তাহলে আমি তো সেই ব্রাহিম না পুলিশ না খেয়ে আমি সেই ব্রাহিম চাইবি বলেন পুলিশটা ভাই আমি উনি জেলে বললে এবং করলে ইসলামের ধর কি হবে সেব্রাহিম নাকিম সে জেলে করা হয় ইসলামের অনেক বড় ইব্রাহিমে রাস্তাল যাদের থেকে হাতিয়ে নিয়ে দাদা থেকে বড় হল ইব্রাহিম নাসিম ইনি আমি তোমরা গ্রেফতার হয়ে একদিক দিয়ে গণতন্ত্রের কারণে এত পাশে হয়েছে হ্যাঁ দুটো না মুখে হয়েছে এইভাবে হাতে দেওয়া হচ্ছে কি আকাশ বাদে আবার হবে গুণার কারণে বহু আকান কথা নাল গুণার কারণে মানুষের সবার ইচ্ছা নষ্ট হয়ে বিনা সৌভাতে পড়ে যায় গুণার কারণে মানুষের আতঙ্ নষ্ট হয়ে গুণার কারণে আকল নষ্ট হয়ে এই জন্য চিতা যায় এক লোক বসে ওইখানে এক লোক দেহ হয়ে পড়ে আসে আর এক লোক কিন্তু ভাই মৎস্যায় দেহ থেকে ছিল না থাকলে মৎস্য যে লোকটা আছে আকলে আছে হুসবেন আকলে মৎসবে ছিল গরম দিনে ঠান্ডা লাগে শরীরে আছে একটা বিষয় এই বিষ যখন এই আছে সেইটা আলাদা তাদের সামনে আল্লাহ লাভ করবেন এগুলোকে সুন্দর ভাবে বেশ তখন তখন তাকে আপনি যত ভালো কথা বুঝেবেন আপনার লাভ হবে যে আপনার ওদের হাত খরচ হয়ে গেছে পাশায় ঘুরবে চলেন একটু তিন দিনের তো আমার সময় কোনো বেকার করে না বেকার বেকার মধ্যে কাজ করে আল্লা দেবাকে গাধা যে নাম তারা পরিবর্তন করে গোনার কাজ এটা হয় গোনার আয়টা হতে হলে এই যে আল্লাহ আলমালা আয়ন দিদি তার অন্তর ভিতরে গুণা করার কারণে আল্লাহ আতঙ্ক সৃত্য আতঙ্ক সৃত্য এইভাবে করতে করতে শেষ তো বা ইমার বিমান নষ্ট করে তার মাঝে দুনিয়ার শেষ করেছিল আমি এই গত যেমা বলেছিলাম যাচ্ছে আমাদের ত্রুটি কোথায় ত্রুটি খারাপ যে ঘুরা করা উঠার ভিতরে কিছু আছে করণীয় কিছু আছে বর্জনীয় করণীয় কার করা হয়েছিল আগে নিজ তৈরি করা হয়েছে কোন গুণায় কবিটা বাদ করলেছে বাদ করলেছিল আবার কোন গুণাবাদ এই অবস্থা তার মধ্যে নেই না আলাদা হইতেছে না ওটা করতেছে নাগ করি না লুকু দাস না অজিত দেন না সুন্দর দান করতে করতে রাজি নেই কি করতে করতে পারবো টেলিভিশন থাকতে পারেন প্রত্যেকটা হাত করা হয়ে গেছে দুই নম্বরই পাবো এটাই তেমন লাভ না উজুরা দুই নম্বরটা লাভ হল হ্যাঁ ডান মানে ঢুকে লাভ হলো পয়সা বাড়াই দিচ্ছে এই পয়সা কি হবে এই পয়সাটাকে দি এই পয়সা আপনাদের বাজারে হ্যাঁ তার দুই গালে কামায় থাকবে আরাম থাকবে লাভ তো এই আমাদের আর সেই বদলিয়া সম্পর্কে একটা হাতি দামি করেছিলাম একটা নজি ইসাল বলেন যে মোনাসেকের আলামত হল কি ইচ্ছা মোনাসেকের আলামত মোনাশেক তো খুব নামের সাতটা স্তর আছে যত নিচে নিচের স্তর আপনি জানেন তত আদা ভয়াবহ হয়েছে যত উপরের তত সেখানে সুখ শান্তি দিয়ে জানাতে তো আর এখানে যত দিন আগা পেখানে একদম সর্বনিম্ন স্পর্ একটা আল্লাহ তালা বরাদ্দ করছেন বলা স্তর স্তর মোনাফেকের জন্য বরফ মুনাফেদে মোনাফের তো অন্তরের জিনিস অন্তরের ভিতরে সুখ থাকে আর মুখে মুখে চালেমা পড়ে তাকে বলা হয় দরবারে অনেক কোরআন এলোগুলো মূলত এসু ছিল কিন্তু দুই দিককে সুবিধা নেওয়ার জন্য তারা দিনে ছিল কুকুর অন্তর ছিল কুকুর মুখে থেকে থেকে নতুন মাসের থেকে গরিব ভাত নিচ্ছে বাইশ মাস থেকে অর্থ আমার কাছে বলতো আমরা তো তোমাদেরই লোক তোমাদের আমাদের খেয়াল রাখা ওদের সাথে ঘোরাঘোরা বড় কথা আমাদের নেতা কমে গড়ে জব দিত তোরা না হাতো গোষ্ঠা আমরা একটু মজাক করার জন্য একটু বর্ষা করার জন্য মজাক করার জন্য ওদের কাছে যাই আমরা এখন ওদের লোক এই এই হল মুনাফিক মুখে পরে ইসলামের এটা আল্লাহ আল্লাহ পিচ্ছে যত জিনিস যত গোপন হোক তার কিছু বাদ দিক আদালত ওই আলামত একটা আপ যে পাখে বা পাকার কাছাকাছি হয়েছে তো পাকাটা তো ভিতরে কিন্তু আল্লাহ করে আদালত থাকে আর দেখো নাচের কাছে নিলে একটু ধান লাগবে শুধু নরম লাগবে এটা যদি আলামত থাকবে অত অত পাক গোবর দিবি আলামত হ্যাঁ বসে পাঁচটা টাকা আল্লাহ রাখান করতে পারতেন খুব খুশি লাগে তুমি কিছু লেখকাজ করা তবুই কান করবে খুশি লাগে বোঝা আসছে মানুষ খুশি লাগে আর গুণাবলের দুইটা একদম ছোট হয়ে যায় আল্লাহ গুলাম করলাম তো আল্লাহ বলতে যা গুণাবল দুটো হয়ে যায় দুইটা খুশি হয়ে যায় তো এটা আলামত তোমার বাড়ুদের মধ্যে ইমান আছে এখন মুনাফে আছে কিনা এটা বলতে আল্লাহ এখানে আরো উপরে থাকবে কাপেররা তাদের আজাতফেদের তুলনায় কম এখন কারণ দিলে আছে কিনা সেই আলামতকে ধরতে পারবে আল্লাহ রসুল বলেন মুনাফেদের আলামত মুসলিম নথি হচ্ছে নামাজ রুদা করে এবং দাবি করে আমি একজন মুসলমান এই কথা বলার পরে আপনার বসেছে এই তিনটা আলামত যদি পাওয়া যায় তাহলে তার ভিতরে মোনাজিদের আলামত পাওয়া যাবে তিনটা আলামত যখন কথা বলে তো মিথ্যা বলে মিথ্যা কথা বলে বুঝা যখন অঙ্গীকার করে ভঙ্গ করে করে না আর যখন তার কাছে আমার হয়ছে পাইছে এটাকে নিজেই করে আমার কাছে পরে দিয়ে যাবে একম এবং আমার আছে মা লোকেরা আমার আছে গদিমা করে দেন আমার কি মনে করেন গদিমাস পাওয়া যাবে খাও দেখা যাবে কি না পারলে অথচ আমান হাতের ভিতরে টাকা দিয়ে পরিবর্তন করে রাখবেন এটাও কোনো ওই লক্ষ্যে আমরত রাখছে ওইভাবে আসছেন আপনার আপনাকে ব্যক্ত করতেছে পারবে রাখবেন না রাখে না রাখে আমরা কাউকে আমরা আমরত থাকি না আমার তাহলে আমার আমার কাছে থাকলো সময় কাজে লাগাতে আমার হতে আমার সুবিধা হলো আমার টাকা কারণে লাগিয়ে দেব আর তার সুবিধা হলো আমার কাছ থেকে সস্ত হয়ে গেলে আমার পকেটটাকে পূরণ করতে হবে আমার অসুবিধা আছে যে রাখলো তারও সুবিধা আছে কিন্তু আমার হাতে খরচ কথা সেয়া টাকাটা নেই আর আমার কাছে যদি খুব যায় নষ্ট হয়ে যায় তা আমারও দেওয়ার জরুরি হিসেবে যেহেতু করছে তা আমারও তার আমাদের করম করা জামানত আমার দশটা আমি মনোযোগ তোমার কখন দশা আগের দিন এই চিন্তা আলোচনা বলতেছেন যে যদি কারোর পাওয়া যায় বুদ্ধাচার অন্তরের ভিতরে কি আছে একটা বার্ষিক আলারম তো গপন জনার আমি এই হাতিটার প্রথম অংশের ব্যাখ্যা করেছিলাম যখন কথা বলে আমি অনেকগুলো নিজের বুঝি অনেকগুলো বুঝি না অস্ত করতেছি বিশাল নবুনা আমি ছুটি টাকা দাও লিখে তো সেটা করেন তো ছুটি বাড়াইবেন না করি ছুটি বাড়াইবেন অত কিছুই জানে আর একজন করে নিতে ভালো আর একজনে কথা লেখা যাবে নিজের জানা থাকলে লেখা যাবে ইচ্ছা লেখা আর একজনকে ঢোকা দেওয়া আপনার সোমারের দিকে তাদের এইরকম কিন্তু উদাহরণ আমি গর্ত দু মাসে চেষ্টা করছি আজকে দুমাত্র আল্লাহ নিজের কোরআন থেকে আল্লাহ এবং সেই তোমরা আল্লাহ সবাইকে ভালো গুণ তোমাদের কিন্তু পায়দা করো তোমরাও আদা ভঙ্গ করবে না কোরআন বিভিন্ন জায়গায় আল্লাহ তালা অর্ডার তোমরা সঙ্গীতা রক্ষা করো কোথাও বলা এম কবু না তারা অঙ্গীকার ভঙ্গ করে না কোথাও অঙ্গীকার রক্ষা করো আর যে কখনো ভঙ্গ করে না অঙ্গীকার করার সময় যদি এইটা মোলা হাজার আলম অগ্নি করার সময় নিয়েছেন যেমন অনেকে মহলের অগ্নি করে পাঁচ লাখ টাকা লেখা তখন এটা মোলা হাজার আলাপ আরেক সালে অগ্নি করার পূরণ করা নিয়েছিল কিন্তু পরে বক্সে ভেঙে দিল ভেঙে দিল অঙ্গীকার অঙ্গীকার করার কারণে বিশেষ কোন ওজনের কারণে অঙ্গীকারটা রাখতে পারলো না বিশেষ কোন ওজনের কারণে যত কথা আমি যাওয়ার পাচ্ছেন অংশে অম আমি অসুস্থ উদাহরণ দিচ্ছি আমি অসুস্থতার কারণে আমার অর্থ করার মতো শক্তি না এই জন্য এটা আমার ক্ষমতার বাইরে তো তিনটা হলো কম্পিউটার করার সবাই ভঙ্গ করার ইচ্ছা এটা হারাল মোনে ভেদার আলাপ কম্পিউটার করার ইচ্ছা পরে ইচ্ছাপূর্বক অঙ্গীকার সম্মেলন মাত্র তাহারি আরাম থেকে এক ডিগ্রি নিচ্ছে এক ডিগ্রি নিচ্ছে অঙ্গীকার করার সময় পূরণ করার সাক্ষাৎ পরে কোন বিপদের কারণে রক্ষা করতে পারে নাই এটা তো ঐ কোন গোনা হবে না ওই রক্ষা করছে বিপদ হয়ে এক গরিবের তোমার আমি সামনে মাসে এক হাজার টাকা দিব কিন্তু সামনে মাসে তোমার এমন বিপদ আসছে তার স্ত্রীর ক্যান্সার হয়ে গেছে চিকিৎসা করছে আমার পাঁচ লাখ টাকা দরকার তার আছে তিন লাখ টাকা সে দুই লাখ করতে তোমার করবে তার মাথা নষ্ট হয়ে গেছে এবার এক করতে দিবে দিবে সামনে মাসে বাড়ি ভাড়া পাইলে তোমার এক হাজার টাকা এক হাজার করতে নিজের দুই লাখ ব্যাপার তাদের স্ত্রীর সেটা আজ রাখতে পারলো না সে আল্লাহর কাছে গোনাজা হবে না যে এখানে সে বিপদে কারল সেই জন্য আমাদের এই গোনা টানতে হবে আজাদ থেকে নার জন্য অঙ্গিতা রক্ষা করতে হবে নদীকারী বিপন্ন সাহাবাহ সালাম তারা কিভাবে রক্ষা করছে কিভাবে অস্বীকার অর্থাৎ করছে হজর ভোজাই হয়তো আপনারা মুসলমান হয়ে মোদিনায় আসতেছে বদরের যুদ্ধ সময় সতেলাতে যুদ্ধ ইসলামের কত যুদ্ধ হাত পাচার নিম্বে ওই যুদ্ধ হয়েছিল তাদের সম্পর্কে আমার তো অনেক দিয়ে যে আমরা আছি বা সফল ছিল যা ব্যবস্থা করো তোমাদের বাস করে দিলাম একবার কিন্তু আল্লাহ আমাদেরকে এখনো ইসিডেন্ট হয়ে আলদাহ কি করতাম আর সাহাবারা কি করতো যা একটা করো সব মাস আগেরা সতর্ক ছিল আল্লাহ এই সুস্বকে ঠিক রাখার জন্য আরো সতর্ক এদিক নজরদারি ইনশাল্লাহ সাহাবার কি স্বাস্থ্য তিনশো তেরো জন কি হয় আরো জন সেগুলো আর ওদিকে একশো প্রত্যেকের কাছে সবাই আছে প্রত্যেকের কাছে ঢাল আছে প্রত্যেকের কাছে তলার আছে প্রত্যেকের কাছে সির আছে এইগুলো এই দিন তারা ধরা পড়ে গেছে আপনি জানালেন পথে ধরা হবে তৎকাল লোকরা মিথ্যা কেন তোমরা সাথে দিলে আমাদের যুদ্ধ করুত করতে দেখছি দুধ জানো না হয়তো যুদ্ধ হবে এটা কোনো পরিস্থিতি হয়েছে জানো আমরা যুদ্ধ করতে দেখলাম সাক্ষাৎ করলাম বিরুদ্ধে যুদ্ধ করব না করলো দেখা অ্যাপেন যে আমরা তোমাদের বিরুদ্ধে ওনার সাথে মিলে যুদ্ধ করবো না আবু দাম করে পথে আমার পরে ওনাদেরটা শুরু করে রতুলের গোপন গোপন তথ্য তার অবকারের কাছে রাখেন কথা তার কিছু গেল তো ওনারা বলে আমরা তো জানি না যুদ্ধের কথা আমরা তো আপনার সাথে সাক্ষাৎ করার জন্য মহিলা উদ্যুক্ত জেহাদের তৈরি তাই আমরা তো ডাই অর্ডার করে আছি হতঃপ্রপ্ত কোনো করে নি আমরা তো কোনো হতঃপ্রপ্ত আদা করে নেই তলদারে রেখে অর্ডার দিচ্ছে সেই অর্ডার কোনো দাম নেই আমরা ইসলামের প্রথম জেহাদটা আমরা এখানে ছবি না সাংঘাতিক পুরুষ সাংঘাতিক পুরুষ তো আমি তোমাদেরকে ইজাজ আমি তো জাত করতেছি আল্লাহ আমরা যাতে করতে পারবো এটা তো আল্লাহর যে কোনো ভাবে কাছে এখন যদি আমি তোমাদেরকে অনুমতি দেয় আল্লাহ পূরণ করছে বলতে ওই আল্লাহর হুকুমের বিরুদ্ধে ধর না পেলাম আল্লাহ ডাকার হবে এটা কি হবে আল্লাহ নাফরমানে হবে আর আল্লাহ নাফরমানি করে আমি বৃহাস করতে চাই আল্লাহ দিনের কাজ করতে হবে আল্লাহর আনুগত্যের মাধ্যমে কোন দিনের কাজ কোন কাজ আল্লাহর আনুগত্য বাদ দিয়ে আল্লাহ নাফারমানি করে দিনের কাজ করার ইজাজ আল্লাহ করে কাউকে দেয় আর গাড়ি থেকে নিয়ে গেলে ভালো দাড়ি নিয়ে গেলে এলোরা ভালো হুজুরার সাথে ভালো চাকরির মুখটা দাঁড়িয়ে নেই দেখে আসবো ভাইরেরা খুব সুন্দর দেওয়ার জন্য আল্লাহ দিনের জন্য কাজ করার জন্য দাঁড়িয়ে এই যে যুক্তি এই যুক্তি তরিয়া দিক থেকে গ্রহণযোগ্য না আপনাকে দিনের দাওয়ার দেওয়া দেওয়ার জন্য দাঁড়িয়ে অনুমতি হবে না যাওয়া ওই দাওয়াত হবে না আল্লাহ না ফারাবানি করিতে দাওয়াজ আপনি হবে যাবে এখান থেকে আমাদের নতুন শাসন করতে হবে হ্যাঁ আজকাল অনেকে সরকারি মাধ্যমে চালায় বহু শিক্ষা লিখতে হয় পুস্তাক হয় ছাত্র বাড়াই লিখতে হয় আবার টাকা উঠেছে গেলে হ্যাঁ হ্যাঁ হয় আবার সেখানে দু মহিলাদের পড়াইতে হয় কিভাবে বেসরকারি কাজ কোথায় থাকে দিনের খেপত করতেছে পরিষ্কার বললেন আল্লাহ এটা ঠিক আমার লোকের দরকার লক্ষ্য আমার তোমরা দুদিনও পারলেও অনেক কিন্তু আমি তো আল্লাহকে রাজনীতি করার ক্ষেত্র তোমাদেরকে হাজার বলবো তখন নারাজ হয়ে গেলেন আল্লাহ সাহায্য কিভাবে রক্ষা করা হবে আজকে তারা বেহাতে কয়খানে আছে ইসলাম হকুমান কায় করতে চায় থেকে ইসলাম বিরোধী কাজ করতে চায় এই হাটের থেকে তাদের নথিয়াত করতে করতে হবে উপত্রিকায় আমাদের সহিত হয়েছিল আমাদের জন্য দায়িত্ব উঠানো তার মধ্যে ভিডিও করছে আমাদের বহেলা করতে এটা ফায়দা হবে কিনা দায় হবে কিনা এটা করে ইসলাম রক্ষা করা যাবে কিনা আর আমি করে ইসলাম রক্ষা করা আরো ধর্ম করা এই হাদিদ থেকে হসিয়া শাসন করছে আল্লাহ এই কথাই বলছিলোল কিন্তু তাদের আন্দোলন গুণা মুক্ত নয় নয় গুনা খাতে করতে কোন তাসের লোকের কোন প্রভাব করছে অক্ষা করা তাকে বলে যুদ্ধের বাজায় দুধের লোক কত হচ্ছে ওনার পাঠিয়েছিল তাদের সাথে একটা চুক্তি ছিল অবকারিক পর্যন্ত তোমাদের সাথে হবে না চুক্তি কথা তুমি একটা হেকট খাটাই যেটি চুক্তির মনে একটা গ্রহ বলতে আসবে না আসলে কালকে হয়তো আসতে পারে আজকে রাস্তার বাংলা কোন পরিকল্পনা নেই তো ওনার বাঙালিকে যুগে বলতে অনেক সহজ উনি করতে আসতে পারতে শুনতে একটা লোক খুব আর বলতেছে কমরা যাচ্ছিলেন ওখান থেকে এবং এই শুধু কি করবে তাদের সাথে আমাদের চুক্তির ছিল তোরা হামলা দিবে না দিনের একটা শুধু বললেন তাহলে তো চুক্তি ভিতর করিনিবেন চুক্তি থাকলে ওই চুক্তির মেয়াদ পর্যন্ত পরিস্থিতি না যাবে হাতিস শুনাইলেন তারপরে বললেন শুধুদের সেনাবাহিনীকে সীমান্তে আনলেন সেনাবাহিনীকে বর্ডায় তাহলে এই হাদী বর্ষার কথা তুমি শুনে লক্ষ্য বর্তমান শুনছে শোনান তো শুনে হাদিস করতে মাথা নতুন মাথায় নতুন করে দিলেন নতুন হাদিস আমার করা সেনাবাহিনী বর্ডার দিলেন সবচেয়ে চলছে কারণ ওই হাতিটা ওই হাদিসটা আমার দাঁড়াচ্ছিল আমি তো মনে করছি আমি রাইট এই হাতির তারা দেখা যায় ওই চুক্তির মধ্যে সেনাবাহিনী কাছে ভুলে কোন এলাকার ছেড়ে দিয়েছিল আমরা ঠিক আছে এত কষ্ট করে এতগুলো শহর দেশের মধ্যে হয়ে গেছে দেখা দেখা করে তো বৈধ কথা তো পরের তো দেখা পরে আমরা কব কিন্তু ওখানে আল্লাহ হাল্লা সন্তুষ্টি নেই যেভাবে অনেক নেওয়া হয়েছে জয়লাভ করা হ্যাঁ যেহাতে কামিয়াব হওয়া এর মধ্যে তো আমার সন্তোষি না আল্লাহ সন্তোষির আল্লাহ হুকুম করে যাওয়ার যে কাল ফাঁকা হওয়া বলিয়াছিলেন গভর্নর প্রথম দিকে ধরেন হয় বিজয় হয় ফাঁকা হওয়ার পরে এখানে বাহিনী শান্তি শ্রী এবং তাদেরকে বলে দেওয়া হয়েছে আমরা তোমাদের থেকে ট্যাক্স নেব তোমাদেরকে নিরাপত্তা দিবস পক্ষ থেকে আমরা বাচ্চারিক ট্যাক্স নিবো কিন্তু তোমাদেরকে নিরাপত্তা দিব কত কত ভোল উত্তরবঙ্গের আমাদেরকে অবস্থান করবে উত্তর এলাকা থেকে এর মধ্যে আরেক এলাকায় গ্যাস হয়ে গেছে যেন অনেক লোক মুসলমানদের সেনা নাই ওই পরিমাণ নেই ওই লেখা ভারতের কি করা যায় এতক্ষণ থেকে এখানে তো সেটা আমাদেরকে অনুরোধ করা হয়ে গেছে আন্দোলন অমরা বললেন যেহেতু তাদের আমাদের অঙ্গীকার হয়ে গেল ওয়াদা হয়ে যদি তোমাদের আসতে হয় তাহলে আগে ট্যাক্স ফেরত পাবো ট্যাক্স ফেরত দিনকে বলো ট্যাক্স নিতে এই খরচ দিয়ে দিলাম তাদের আমরা এই মুহূর্তে তুমাদের নিরাপত্তা দায় দায় তুই তারপর ব্যবস্থা চলে আসবে এই কথা বলে সেনাবাহিনী আমাদের অটো ভঙ্গে সেনাবাহিনী অল্প আছে কম আছে এরাই যুদ্ধ করবে আল্লাহ এরা কামিয়াম ঠিক তারপরে অটো ভঙ্গ করে তাদের বাহিনীকে নিয়ে আসবে অর্ডার দিন খুব সর্ব পরিস্থিতিতে অর্ডার দিতে হবে এইভাবে সারা বাহিকেরা নমুনা দেখাই দিয়ে গেছেন কিভাবে হবে অর্ডার হলো করা যাবে দুধের মার্কেট ঢোকা দেওয়া কিন্তু তাদের কাছে আগে বলে অর্ডার থাকলে অর্ডার হন্ধ করা যাবে ঢুকা দেখালে অল্প করল তারা আক্রমণ করল কাের সাথে যায়। তো আমি কিছু অবনাথ আসতাম হাতের থেকে ওনারা কিভাবে অর্ডা পূরণ এখন যারা রাজি রইল যে আমরা কি কি অধা ভঙ্গ করছে অনেকগুলো গাড়ি চলে করতেছি অনেকগুলো না জানিয়ে করতেছি তাহলে অধা ভঙ্গি এই দেশের যত বৈধ আইন আছে হয়েছে বিরুদ্ধে না সমস্ত বৈধ আইন মানা আপনার যেমন বলুন সে বৈধ বাহিনীর মধ্যে একটা আছে নাম বাসি চললে গাড়ি আমি সামাই না আরো বাহাদুর এমন ধরাই ট্রাফিক ধরতে পারছেন একটু চুরি তারপরে চিনা আপনি ট্রাফিকেন নাই দেশের আইন অমান্য করেন নাই আপনি আইন অমান্য করবেন এখন যে এক্সিডেন্ট গাড়ি নদীর যে গাড়ি আছে এই গোনা আর গোনা তো হবে কি করে দিল জরুরি করে দিল করতেই হবে না যাই তা মানবো না তার হাল্লা বছর বলে দিচ্ছেন কি মা কি আছেন খা আল্লাহকে না করে নারাজ করে কোন বান্ধাকে মান্য করা আনুব্য করা যায় মুসলিম হুকুমাত হোক হিন্দুস্থানে হিন্দু হুকুমাত হোক তাদের বৈধ আইন বলে কিন্তু করে সেটা আমরা মানব অবৈধ না বৈধতা এই ব্যাপারে ইনশাআল্লাহ আজকে আল্লাহ তালা প্রফিক দিলে সামনে সময় দেখা দেওয়া যে আমরা কি কি হ্যাঁ অর্ডার আমি আল্লাহ দান করেন দেওয়া হওয়া না আমি সামনে